لا مذل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل صلى الله عليه اللهم صل على الله عليه سيدنا ونبينا وشفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبرك سلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله রসুল্লা ফখরুল আলমিন আপনাকে আমাকে জমানায়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 যে জমানায় মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমানায় মানুষ দুনিয়ার পুলিশ ভূকা পড়ছে সেই জমানাতে আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার ব্যস্ততম সমার থেকে কিছু সময়কে ফারেক করে জামেলার থেকে মুক্তি দিয়ে অনেক দূর থেকে এই চরমনায় ময়দানের কষ্টময় জায়গায় একত্রিত হয়ে মোমেনদের সাথে কিছু সময় কাটাবার তৌফিক আল্লাহ আজকে ফালগুনের মাহফিলের দ্বিতীয় দিন একদিন চলে গেছে আগামীকাল তৃতীয় দিন এর পরের দিন আখির মোনাজাত হয়ে যাবে অনেক মানুষ আসছিল তারা আখির মজার আগেই বিদায় হয়ে গেছে বলেন তুমি রাত্রে ওসিহাত করিয়া তোমার ওসিহাত বালিশের নিচে রাই খেতে ঘুমাইও উঠিয়া ওসিহাত করবা নসিহাত করবা এরকম জীবনের উপরে হায়াতের উপরে এত বিশ্বস্ত এত বিশ্বাস রাখিও না যাই হোক আল্লাফাক রবুল আপনাকে আমাকে এক দান করছেন। আশা করি এখানে লক্ষ লক্ষ আল্লাহ আল্লাহওয়ালা আছেন। লক্ষ লক্ষ আল্লাহর অলিরা আসেন আশা করি আল্লাহ রব আলিন এদের সাথে থাকলে আমাদেরকে মাহরুম করবেন না আপনারা জানেন আমার দাদা দান থেকে শুরু করে এই পর্যন্ত শাইখ রহমতুল্লাহ আমাদের শাহেদান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে চরমনায়ের ময়দানের যে এলাকায় যান কেন যেখানেই যান কেন মনে সেখানেই মাহফিল পূব নাই পশ্চিম নাই উত্তর নাই দক্ষিণ নাই যে এলাকায় যে যায় মনে করে এই এলাকায় মনে হয় মা ফিল এখানেই মনে হয় সবচেয়ে বড় তাবু মানুষগুলি কি যে কষ্ট করতেছে আল্লাহ কি ভালো জানে কেউ খোলা আকাশের নিচে নাই বিছানা নাই এরপর মানুষগুলি কিসের নেশায় কিসের আশায় কি চায় কি পাইতে চায় কি মধু এখানে আসে আসলে এটা বুঝার ব্যাপার বুঝাবার ব্যাপার না কি কথা ঠিক না এটা বুঝার ব্যাপার যে বুঝবে সে এমনিতেই বুঝবে কাউকে বুঝানো সম্ভব না আমাদের মাহফিল একটা সুবিনস্ত পরিবেশ রাখছেন আমার মনে হয় গোটা মাহফিল গোটা বাংলাদেশের মাহফিল গুলিও এরকম সুবিনস্ত নয় অনেক বড় বড় মাজমা হয় দেখা যায় মানুষ হাঁটাচালা করে অথচ দেখেন লক্ষ লক্ষ মানুষ সবাই মনে চাতক পাখি তারাই আস এখানে মিছিলের মধ্যে শৃঙ্খলা আছে আমাদের মিটিং এর মধ্যে শৃঙ্খলা আছে আমাদের মাহফুলের মধ্যে শৃঙ্খলা আছে আমাদের পীর মুড়িদের মধ্যে একটা শৃঙ্খলা নিয়ম কালনা আছে কি কথা ঠিক না আব্বাজান রহমাতুল্লা দ্বিতীয় দিন সাধারণত এলমেশ্বর ইয়াদের বয়ান করতেন প্রথম দিন এলমে মা আরেফাতের বেশি হইত আর যেহেতু আব্বাজান ছিল সমষ্টি তার মধ্যে ছিল এই তার বয়ানগুলির মধ্যে এলমেশ্বর ইয়াত এলমে মাহেফাত এলমে হাতিক এলমে তাসাউফ এলমে তরিকার সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা তার থেকে উপকৃত হইতাম কিন্তু তার মতো আর যোগ্যতা আমাদের মধ্যে নাই আমরা তার মতো বয়ান করার মত যোগ্যতাও নাই বলাও সম্ভাবনা। না তবে দাঁদে হকরা কাবিলিয়াত শর্ত বলকে শর্তে কাবিলিয়াত দাঁদে আমি বিশ্বাস করি আমরা ওই সত্তার অ্যাব আদত করি যেই সত্তা মৃত্যুকে জেন করতে পারে জেন তাকে মৃত্যু করতে পারে যিনি মরা গাছেও ফুল ফুটাতে পারে আবার জাদা গাছেও ফুল নাও দিতে পারে আমি ওই কথা ঠিক না হেদায়তের মালিক কে জোরে বলেন কে বলেন একমাত্র আল্লাহ হেদায়তের মালিক কে সবাই বলেন একমাত্র হেদায়তের মালিক আল্লাহ আর নাই। কোন মুফতির কাছে কারোর কাছে হেদায়ত নাই হেদায়তের একচ্ছত্র মালিক এখানে আসছেন কেন হেদায়তের মালিক তো আল্লাহ এগুলো সব অসায়ল অশীলা যেরকম অসুস্থ হইলে ঔষাদ খাইলে রোগ ভালো হয় কিন্তু ঔষধ খাইলে রোগ ভালোই হয়ে যাবে এরকম কোন গ্যারান্টি নেই ভালো হয় যতক্ষণ আল্লাহ যখন বলবেন মফ আর ঔষাদ তোমাকে ভালো করতে পারবে না এই সমস্ত জায়গা গেলে হেদায়ত পাওয়া যায় পেয়েই যাবেন এরকম কোনো গ্যারান্টি নাই পাওয়া যায় যাকে আল্লাহকে হেদায়ত দিবেন সে হেদায়ত পেয়ে যাবে এর জন্য হেদায়ত আল্লা আল্লাহ রক্ত নামাজের মধ্যে শিক্ষা দেন বর্তমান জমানা ফেতনা ফাসাদের জমানা ভেজালের জমানা এ সম্পর্কে কম বেশি আমরা সবাই অনুভব করতে পারি এর মধ্যে বড় এক ভেজাল হল এরা পীর তাহলে অস্বীকার করে শুধু অস্বীকার জমানায় ছিল না এগুলি নব নব আবিষ্কৃত আর নব আবিষ্কৃত জিনিস সবই এবং অনেকগুলি সেরেক যেহেতু তারা পীরমুদিক অস্বীকার করে বিধায়ী আমরা যারা পীর মুদিকে বিশ্বাস করি আমাদের সবাইকে এবং তবলিগের যারা মুরুবীনে নাম তারাও যেহেতু পীর মুজিদের লাইনে ছিলেন আসেন এর জন্য তাদেরকে তারা মুর্শিক মনে করে কিন্তু আমি সমস্ত বন্ধুদেরকে বলবো বন্ধুরা খুব খেয়ালের সাথে গবেষণা করা উচিত দেখা উচিত আমি যদি আয়াত করছি এর উপরে তিন ধরনের মানুষ পাওয়া যায় আল্লাহ রব আন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ সম্বোধন করছেন মোমেনদেরকে অর্থ হবে মমেন ইমানার কারণ নিজেও নিরাপত্তা লাভ করছে অন্য কি নিরাপত্তা দান করছে মমেন ইমান আনার কারণে কবর আজাদ থেকে নিজেকে নিরাপত্তা লাভ করা আজাব থেকে তিনি নিজের নিরাপত্তা লাভ করছে গ্রান্টি কাজী মানব থেকে নিরাপত্তা লাভ করার কারণে মোমেনকে মোমেন বলা হয় কাদের কে আদেশ তাক অর্জন করার কিসের কিসের আদেশ করছেন পরামর্শ দিয়েছেন যে যাদের মধ্যে তাকুয়া আছে সলিহীন সদিকহীন তাদের সাতিত্ব গ্রহণ করে তাহলে তুমি তাকে অর্জন করতে পারবা সম্বোধন করছেন কে আদেশ করছেন তাকে অর্জন করার জন্য আর পরামর্শ দিচ্ছেন তাদের সঙ্গী হওয়ার জন্য তাকুয়া কি জিনিস আমরা কম বেশি সবাই জানি তাকুয়া শব্দের অর্থ আমরা মনে করি ভয় ভীতি কি কথা ঠিক না কিসের ভয় আল্লাহর ভয় জাহান্নামের ভয় আল্লামা বৈজাবী রহমাতুল্লাহ আলাইহি এই তাকওয়ার তিনই স্তর বাতান ক্বালহু সলাসু মারাতিব আল উলা আততাক্কিনা আযাবুল মুখাল্লাদ بالتবারুয়ানেশার ওয়া আলাইহি মা ইউসমান التوازن كل ما يوسم فعلا او ترك حتى الصغائر هم قائم هو متارض اسمه التقوى وعليه المعنى بقوله تعالى ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والله الثالث اي يتنزه ما يشغل سره عن الحق ويتبتل لي بشراشيره المطلوب بقوله تعالى يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون আল্লাহ করছেন এর মধ্যে এক নম্বর দ্বিতীয় যেটা মশুর এবং আরুফ তাকুয়ার অর্থ আর তাজানুবান বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুনা হয় এমন জিনিস থেকে নিজেকে হেফাজত করার নাম হওয়া করণীয় বর্জনীয় নামাজ করণীয় রোজা জোরে বলেন ধনী হলে হজ্যাকার করণীয় বর্জনীয় মদ না খাওয়া জেনা না করা হারাম মাল ভকর না করা এগুলো বর্জনীয় তাহলে করণীয় মানে এবাজত করা যার থেকে নিষেধ করছেন তার থেকে নিজেকে বাঁচায় রাখা করণীয় বর্জনীয় এমন কাজ করা এবং বর্জন করার থেকে নিজেকে হেফাজত করা যা করলে অথবা বর্জন করলে কি হয় গুনা হয় যেরকম মদ খাইলে রোজা না রাখলে সুদ খাইলে নামাজ না পড়লে করণীয় বর্জনীয় যা সারলে বা করলে গুনা হয় থেকে নিজেকে বাঁচাই রাখার নাম মানে আল্লাহ মানা আল্লাহ থেকে নিজেকে বাঁচাই রাখার নাম এক কথা বুঝাইতে পারছি মানে এক কথা যা সারলে বা যা করলে গুণা হয় সোজা হিসাব নামাজ সাললে রোজা সাললে সারলে হজ সারলে কথা ঠিক না এগুলি কি হয় গুনা হয় যে করলে বেপরদা চললে মদ খাইলে সুদ খাইলে ঘুষ খাইলে কি হয় যা করলে যা বর্জন করলে হয় এমন থেকে করার নাম ঠিক না। গুণা হয়তো বুঝবেন এটার নাম তাকুয়া এক কথা যার মধ্যে গুণা আছে সে মোত্তা না। আর যে মোত্তা না সে আল্লাহ উল্লিনা যে গুণা করে সে কি না মোত্তা কিনা আর যে মুিনা শীনা জরা আমার ওলি জরা আমার বন্ধু ওলির বহু বসুন আউলিয়া ওলির বহু বসুন কি মার বন্ধু এখানে আল্লাহ কথা বলেন আউলিয়া বলছেন তার মানি আল্লাহা বন্ধু একজন হবে না বহুত হবে একজন হবে না বহুত হবে আমার তো বিশ্বাস এই মসজিদের মধ্যে আল্লাহ দুইটা গুণ যার মধ্যে পাওয়া যাবে সেই আল্লাহর অলি কয়টা গুণ বলেন ইমান তাকুয়া বলেন বলেন বলেন এই ইমান তাকুয়া যার মধ্যে আছে আল্লাহিনু কানু ইয়াত যার মধ্যে ইমানো আছে সেই কি বলেন না কেন আল্লাহ কোন ভয় নাই নিজানে ভয় নাই পুজরাতে ভয় নাইফিল হায়াতি দুনিয়া আখরা দুনিয়া সুসংবাদ আখরা তো সুসংবাদ যে গুনা করে সে কিনা মোত্তা কিনা বলেন আর যে উসুল পাইছেন। মূলনীতি পাইছেন তাহলে যদি দাঁড়ি কেউ কামায় দাঁড়ি কামানো গুনার কাজ না সোহাবের কাজ এখন কোন দাড়ি কামায় সে কি করলো আর যে গুণা করলো সে কিনা আর যে মোত্তা কিনা যদি আসমান দিয়ে উড়িয়া যায় পানির মধ্যে হাঁটতে থাকে আগুনের মধ্যে বসিয়া থাকে যদি দেখি গুনা করে সে আল্লাহ আমরা কোন ভন্ডদেরকে যারা গুণা করে তাদেরকে অলি মনে করি না পোস্টার লিখে থাকতে পারে বিজ্ঞাপন দিতে পারে ওর দালালরা বয়ান করতে পারে কিন্তু আমরা তাদেরকে ওলি মনে করতে পারি না কথা ঠিক আছে কি নাই হ্যাঁ যার মধ্যে দেখো গুণা নাই শুধু ন্যাক আর না। এবং ইমান আছে তোমার মাথায় পাইছি কথা ঠিক না ওলি কোরআনের মধ্যে পাইছি কোথায় পাইছি এই যাদের মধ্যে দুই গুণ থাকবে সে কি আল্লাহর ওলি আর যারা আল্লাহর ওলি আল্লাহাকাত আল্লাহ করে তাদের বন্ধু হলো খুব আল্লাহাক আমরা তাকুয়া সম্পর্কে ছোট্ট এক ভাষায় বুঝছি যে গুনা করে সে মোত্তা যে মোত্তা কিনা সে আল্লাহ মনে থাকবে তো এই কথাটা এই কথা মনে রাখতে হবে যে গুণা করে আল্লাহ বলেন শোন তুমি শিক্ষিত হইতে চাও অঙ্ক শিখতে চাও যে ব্যক্তি অঙ্ক জানে তুমি তার কাছে তুমি ইংলিশ শিখতে চাও যে ব্যক্তি ইংলিশ জানে যাও কোন তোমরা সত্যবাদী গ্রহণ করো এই মাসালার উপর তিন ধরনের লোক পাওয়া যায় কয় ধরনের এক দলোক পীর মোদীকে অস্বীকার জাসাই বাসাই করিয়া। যার মধ্যে দেখে যে এর মধ্যে কোরআন এবং হাজিসের দৃষ্টিতে সঠিক এলেম এবং আমল আছে তা কি পীর হিসাবে মুরুপ হিসাবে গ্রহণ করে যার মধ্যে পায় না তাকে গ্রহণ করে না প্রত্যাখ্যান করে আগের দুই দল গোমরা দল হক যারা বেলা স্বীকার করছে তারাই হলো হক কি কথা ঠিক না এখন বলতে পারেন হুজুর পীর শব্দ কোরআনের মধ্যে নাই হাবিসের মধ্যে নাই আপনারা পীর পাইলেন কোথায় পীরতন্ত্র এ তো নব এক আবিষ্কার কোরআন হাদিসের মধ্যেই ঠিক তোমার চক্ষু নাই বিধাই তুমি পাইতেছ না আগে চক্ষু খোলো তারপর খুঁজো তোমার চোখের মধ্যে যদি অন্ধুত্ব থাকে তোমার চোখের মধ্যে যদি আবরণ থাকে তোমার সামনে যতই ভালো জিনিস আমি উপস্থাপন করি না কেন তোমার চোখ তা দেখবে না কি কথা ঠিক না গুমরাহির মুখুষকে আবরণকে তোমার চোখ থেকে উন্মোচন করো তখনই দেখবা পীর মুরদি কোরআন হাদিস আছে কি নাই কি কথা ঠিক না পীর ফার্সি শব্দ ঠিক না এর বাংলা হল মুরুবী এর বাংলা কি মুরুব্বি আরবিতে বলা হয় সায়ফ কোরআনের ভাষা বোলায় মুর্শিদ জোরে বলেন কি আমাদের দেশের পানি ভারতের জল ইংল্যান্ডের ওয়াটার আরবের মাউন ঠিক ওই একই আমাদের দেশের পীর আরবের শায়ক কোরআনের ভাষায় মুর্শিদ জোরে বলেন কি কোরআনের ভাষায় কি মুর্শিদলিল আল্লাব কালামে মধ্যে পাখত অমায় উঠলেন ফালাম তাজি দলাহু আলজ মুর্ষদা জরবনান সুহান আল্লাহ আমরা এখানে আছে হেদয়েত পর জন্য। আমরা আগেই বলছি। কিসের জন্য আসি। তমান হেদায়ত পা মাধ্যম তাকি। কিভাবে হেদয়েত পাব। আল্লা ফব বুুল আলাম খালামে পাতে মধ্য ফরমান। অতারা সংসাইজাতলা তাজা ওরন কাথি জাতাল আমি নয়দা করা বাত্তাক দম জাদা ফি ফাজওয়াতে মিনহু জার মিন আয়া মাইয়হদিল্লাহু ফাহুওয়াল মুহতাদ ও মাইয়ুদলিল ফালান তাজিদালাহু ওয়ালিইয়া মুরশিদা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান ওয়াতারাসসামসা সূরা কাহফের ঘটনা বয়ন করতে গিয়ে আল্লাহ পাক বলেন ওয়াতারাসসামসা ইজা তলাত তাজা ওয়ার ওয়ান কাহফিন যাতাল ইয়ামিনে ওয়াইজা গারাবাত তাকদুম যাতাল শিমালি ওয়া হু ফি ফাজওয়াতিন মিনহু যালিকা মিন আয়াতিল্লাহি এখানে খুব লক্ষণীয় একটা বিষয় আছে আল্লাহ আল্লাফর কালামে পাক মধ্যে ফরমান আসাবে গুহার মধ্য থেকে গুহার মধ্যে যে সমস্ত যুবকরা শাহিত অবস্থায় ছিল সূর্য যখন উদিত হইত তখন ডাইন পাঁচ দিক থেকে চলে যাইত যখন অস্ত যাইত তখন বাম দিক থেকে তারা চলিয়া যাইত আল্লাফা একটা নির ওই সমস্ত লোকদের থেকে সূর্য আড়াল হইতে পারে ম্যাক দিতে পারে তাহলে শামসু তাবহম কেন ম্যাক দিতে পারবে না ইসলাম বুঝেন নাই ওরা বুঝে বলতে চায় যে তোমরা কেমন কথা বলতেছো শামিজুর রহমতুল্লাহ তার আসাব সরদার উম্মুল তাই হজর আলহের উম্ম কি ঠিক না যদি আসাব কাহাবকে সুরজ আড়াল দিয়া যাইতে পারে তা শামসুদ্দিজ রহমতুল্লাহ তাকেও কি সূর্য সায়া দিতে পারে কি পারে না অবশ্যই তো নিদর্শন আল্লাহুল্লা আলম যা করেন এগুলি সাধারণ মানুষের সামনে আল্লাহা করেন না এখন আপনি বলতে পারেন সে যে মৃত্যুকে জিন্দা করছে এর ইঙ্গিত হাকিম দেখেন আল্লাপাক র বন্দাদের সাথে কত মজার মজার কথা বলছে আল্লাহ বন্ধু তো বন্ধুর সাথে মৃত্যুকে কেমনে জীবিত করবা এটা কেমন জিবিত করবা কালা আমার ইব্রাহিম তুই কি বিশ্বাস করোনা তোর কি ইমান নাই কলা হা মামান ইমানাস কলবি? কিন্তু একটু মনের মধ্যে ইমান এবং তাসাল্লি এক জিনিস না বিশ্বাস এবং অন্তরের প্রশান্তি এক জিনিস না কি কথা ঠিক না না দেখার উপরেও ইমান হতে পারে কিন্তু দেখার দ্বারা এতমিনে কলভ হয় দেখার দ্বারে কি হয় একমিনে কলভ হয় আর না দেখার উপরে বিশ্বাস হয় সালাম আল্লাফা মৃত্যুকে জিন্দা করার হয়ে বিশ্বাস বা ইমান ছিল না এই কথা ঠিক না ইমান তো আছে ইমানের মধ্যে সন্দেহ নাই বিশ্বাসের মতো সন্দেহ নাই না কিন্তু প্রশান্তি আর প্রশান্তি চোখের তোর ফুর হয় না ইলেইকা তোর কাছে ভালো মতো পোষ যেন চিনতে পারু কি কথা ঠিক না সুমাজ আল্লাহ কুল্লি জাবাল না এরপরে বলি জবাই দেবাই দিয়া কিমা করিয়া একের সাথে আর অংশ রংশ মিলাইয়া ফালা মিশাইয়া গোটা পাহাড়ের মধ্যে রাখিয়া দে এক অংশ রাখিয়া দে দেয়া তিন এক সাইয়া এরপর তাদেরকে ডাক দেখবি তোর কাছে দ্রুত হাতিয়া হাঁটি আসবে দৌড়িয়া চলিয়া আসবে সুম্মনা এখানে আল্লাহা কি বলছে যে আমার নামে ডাক হ্যাঁ আমার নামে ডাকলে জাতা হবে আমার নামে ডাক না ডাকলে জাতা হবে আল্লাহা বলছে যদি ডাক দেয় হাসগুলি আয় কি বলে ঠিক না ডাক দিলে তোমার দিকে সরাসরি চলিয়ে আসবে কি বুঝলেন এই আবু না আল্লাহ রাত আল্লাফাক রবুল্লা হাজি মজাফরমান এরপরে এরপরে বন্দা যখন অনবরত নফল এবাদত করতে থাকে নফল এবাদত করতে করতে করতে করতে করতে করতে আমার নৈকট্য অর্জন করে এরপর আমি বন্দাকে ভালোবাসি আমি তাকে আপন করে নেই কাঁসি নিয়ে নেই যখন বন্দাকে আমি কাঁচি নিয়ে নেই তখন বন্দার অবস্থা এরকম হয় যে আমি আমি তার তার শক্তি হয়ে যার দ্বারা বন্দা চক্ষু হয়ে যাই যার দ্বারা বন্দা দেখে আমি তার হাত হয়ে যাই যার দ্বারা বন্দা হাত কাজ করে আমি তার পা হয়ে যাই হ্যাঁ বেয়া কবি তার ব্যাহ কি না সবল তার আজকে ভয় নামে বেয়া কি পারবে না মনে করেন যে আল্লাহ আল্লাহ ওয়ালারা যখন এক পর্যায়ে চলে যায় যখন মাওলার সাথে তাদের গোপুর সম্পর্ক হয়ে যায় মাওলার নৈকট্য অর্জন করে তখন বন্দা এবং সাধারণ মানুষের মধ্যে না জিবরিল্লাহাম বললেন ইয়ারসুল্লাহ ওই যে আবুজার আসতে আছে আপনারাও কি আসমানী লোক আবুজার কে চিনেন আমি কেন গোটা আসমান পায়ের আওয়াজ পাইলেন না কেন অন্য সাহাবির আওয়াজ পাইলেন না কেন তাহলে দেখা গেলো সবাই সাহাবি কিন্তু সবাই মর্তব্য এক না সবাই সাহাবি সবাই অবস্থান এক না সবাই সাহাবি এখন বলতে পারেন যে সে বেয়াদ কথা বল আল্লাহ তার কাছে জিজ্ঞাসা করবো কি আসলে বাবা অনেক জিনিস আছে বুঝ আর বুঝাবান না আমি অনেক জিনিস আছে কি বুঝ আর বুঝাবান না এই বুঝটা তোমাকে বুঝাবো কিভাবে যে প্রেমের বিরোধে পাগল হয়ে গেছে আর তোমার মধ্যে প্রেমই নাই তুই আশেটোর অবস্থান বুঝাবো কিভাবে আমাকে বলতো হ্যাঁ জবাব দাও বুঝাবো কিভাবে দেখো না হাজার আবু হরিআ রাস আল্লাফ রবু হার ফার্মান কারীদের ব্যাপারে তোমাদের ওই ব্যক্তির মতো খুশি হন তোমাদের তাকার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির মতো খুশি হন যেমন কোন ব্যক্তি তার উঠ নিয়া বিরান এক উদ্যানের মধ্যে গেছে মরুভূমির মধ্যে গেছে যে উঠের উপরে তার খানা তার ও সব উটের মধ্যে। থেকে হারিয়ে গেছে। এখন নাই। এখন ব্যক্তি উঠ খুঁজতে খুঁজতে নৈরাস হইয়া কোন এক গাছের ছায় আঙিসে শুয়া পড়ছে যে আর উঠ পাবো না এই অবস্থায় মারা যাব। নিজের ধ্বংস হওয়ার চিন্তা নিয়া সে হঠাৎ মেলা দেখে তার সামনে উঠি দেখি কি আছে যখন উঠছে উঠতে দেখে উঠতামিহা সামনে দেখার সাথে সাথে উঠে না এতক্ষণ আব্দি ও আনা রব বুকা ও মাওলা তুমি আমার গোলাম আমি তোমার রবীতে ফারাহে এই ভুলটা করছি কিসের জন্য নিজে হক দাবি করে নাই বরং বলছে আল্লাহকে আল্লাহ আব্দি আনা রব্বুকা মাওনা আমি তোমার তুমি আমার গোলাম আমি তোমার অতি খুশির চোটে যদি কোন ব্যক্তি আল্লাহকে নিজের গোলাম বানায় এবং আল্লাহকে গোলাম বানাই নিজেকে রব দাবি করে এই হুজুর হবে না বরং অতি খুশির চোটে এই ব্যক্তি বলিয়া বলে যে আল্লাহ আব্দি ওয়ানার রবা যদি অতি খুশির সেটাই ভুল করতে পারে যার মধ্যে প্রেমের যন্ত্রণা আছে প্রেমের ব্যথা আছে তার মুখের কথা কি দৃঢ় যার মধ্যে দেখা নাই সে বলতে পারবে না এই চুপ করেন বসেন খুব ভালো বুঝেন কাজী এখন কোন নানায়ক কোন বদমাস কোন কম বক্স যদি কোনো আল্লাহওয়ালাদের কোনো কথার উপর ইস্কাল তুলে কোনো কথার উপর ইস্কাল তুলে যে এইটা কেন বলল এইটা কি বলা উচিত হইছে আমি বলবো বাবারে তুমি যেহেতু এই ক্লাসের ছাত্র না তুমি এই ক্লাসের ছাত্র না যে ছেলে এক দুই তিন ছয় পাঁচ পরে এখন সেই ব্যক্তি যদি বলে আমি কেমিস্ট্রির অঙ্ক শিখবো আমি পড়াশোনা করব। আমি এখন এলজাবরা হয়ে গেছে এক না দুই করতে করতে জবান ভাঙ্গে ভালো এখন এই ছেলে দুই দুই চায় এই অঙ্কই পারে না তাকে যদি অ্যালজাবরা শিক্ষা দিতে যান তাকে যদি পাটি গণিত শিক্ষা দিতে যান পাগল না হজরতনুর হালাস রহমতুল্লাহকে এরা কটুক্তি করে এবনে কাসীর বিদায় নেহায় দলিল দেয় যে বেদায় নেহায় মধ্যে মুনসুর হাল্লাজ রহমাত যে ইরানের অধিবাসী ছিল যে ব্যক্তি ইরানের অধিবাসী ছিল তার বাবা ছিল মাহমা হোসাইন মাহমা হাল্লাসী ছিল তার বাবা ছিল একজন অগ্নি যায়। সে কাবা শরীফের চত্বর থাকতো অনেক বেশি মুজাহেদা করত বেদায় নেহার মধ্যে কাসির রহমাতুল্লাহ ফরমান তিনি বলেন আমি মনসুর সম্পর্কে এরকম কোন মন্তব্য করব না যে তা বলে না যা করছে বা যা করে নাই আমি সেই ব্যাপারে তার বিপরে হাবল তাবল কোনো কথা বলবো এরকম তাকে আল্লাহর ওলি বলছেন তেনাকে অনেক উচ্চ মর্যাদা সম্পূর্ণ ব্যক্তিত্ব করছেন আবার একদল ওলামা তাকে জিন্দিক বলছেন কেন কেন আনাল হক বলার কারণে কি বলার কারণে আনাল হক হক নাম কি নাম যদি নিজেকে নিজে আনাল হক দাবি করে আর তার যদি হুশ থাকে আমরা নিশ্চিত নেই কিন্তু তার মধ্যে হুশ না থাকে সে যদি মাহুব হয়ে থাকে তাহলে আল্লাফর বলে আনবেন তার থেকে তো কলেম উঠে এনেছেন তার থেকে তো কলম সরিয়ে কলে উঠে এনেছেন কি কথা ঠিক না এরপর আমরা বলব হক শব্দের অর্থ কি শুধু আল্লাহ না হক শব্দের বাংলা শব্দ হকমানি সত্য হকমানি কি সত্য আল্লাফকাল হক মুসাদিকা মা আল্লাহ আল্লাফক রব্বুল আলমিন আগেকার কেতাবের সত্য করতে গিয়ে বলতেছেন ওইগুলি সত্য কেতাব যেগুলি আমাদের সাথে আছে এখানে হকের অর্থ কি আল্লাহ না সত্য আল্লাহর হাবি আলাই হাজি আল্লাহ উদ্দেশ্য কি জোরে বলেন ওখানে হুয়াল হকু এখানে যদি আল্লাহ কালামে পাখের মধ্যে আগেকার কিতাব একে সত্যায়ন করে তাহলে সেখানে কি আল্লাহর কথা বলা হয়েছে কিতাব তো আল্লাহ আল আজ হয়ে যায় কি কথা ঠিক না এখানেও হজরত আছে। যেহেতু এখানে কেনায়া এটা সারাহাতের কোন কথা না কাজে কেনায়ার উপরে যে ব্যক্তি কেনায়া করছে তার কাছে জিজ্ঞাসা করতে হবে উদ্দেশ্যটা কি কথা ঠিক না কাজী মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই কে একদল মানুষ প্রশংসা করছে আর একদল মানুষ তাকে জিন্দিক বলছে কি কথা ঠিক না ঠিক আব্বাজার রহমতুল্লাহ আলাই আমাদের আবু মনে করি একজন অসুবিধা কোথায় সবাই যে কোন বিষয়ে ইত্তেফাত হবে ওকমাত হবে এটা জরুরি না এইটা কি না এটা জরুরি না যদি কেউ মনে করে খারাপ সে খারাপ মনে করতে পারে আমরা মনে করি ভালো তাহার মনে করতেছ অর্থচ বেদায়া নেহার মধ্যে উল্টায় দেখো মনসুর হাল্লাজ রহমতুল্লাহ সমস্ত ইমামরা সমস্ত ব্যক্তি তো খারাপ মনে করেন অনেক প্রশংসা করছে কি ঠিক না এরপরও তার কথা তার উপরে ছেড়ে দাও বা মুশায়দা ছাড়া জীবনের কোনওলা নিয়ে ব্যস্ত থাকত এরপরে ওরা বলে বোমায় সাজা দারঙ্গিনে মোগা গুই বামায় সজ্জা দারঙ্গিনে ঠিক আছে নাগা আগুইয়া যে জায়নামাজের মধ্যে পীরে মগা যদি সরাব লাগাইয়া নামাজ পড়ার জন্য বলে তাহলেও তোমরা কিলুকাল করিও না কি বলতেছে হারাম দ্বারা নামাজ করার জন্য এর উপরে তুমি সেরেক দেখলে আল্লাহ তো এর সঙ্গে মারাত্মক কথা বলছে অকলির হাপ্প মির রব্বিকুম হামাং শাহ ফালিহুক শাহ ফালফুর অকলির হাপ্প মির রব্বিকুম হামাং শাহ ফালিউবিনাকুর আল্লাহরি কর্লাপু কুকুরি করার জন্য বলছে না কুকুর থেকে ফিরিয়া থাকতে বোঝ ও দাদা অর্থ বোঝ আগে আগে অর্থ বুঝতে হবে কিসের দ্বারা কি দলিল কিসের দ্বারা কি বলতে মানুষকে কিভাবে ধোকা দেখেন এখানে করার জন্য বলছে আসলে এর দ্বারা কুফুরি করার উদ্দেশ্য না কুফুরি থেকে ফেরার উদ্দেশ্য তা ঠিক এখানে জায়নামাজের মধ্যে শরাব দ্বারা রঙ্গিন করা জন্য বলছে এখানে কি আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার উদ্দেশ্য না ওস্তাদের কথা মানার উদ্দেশ্য উদাহরণ উদাহরণ হজর আল্লাহাম তিনি বলেন এক মধ্যে এর মধ্যে এবং নাকের থেকে যদি রক্ত বের হয় আর স্ত্রী যদি সেই পুজ চাটিয়া খায় এবং রক্ত চাটিয়া ছাটিয়া খায় তারপর স্বামীর হক আদায় করতে পারবে না কি ভাবতেছেন এখানে আল্লাহর হাবিব যদি ওখানে ওই কথা বলার দ্বারা সরাব দিয়া জায়নামাস রঙিন করার যে হারাম হয়ে থাকে আল্লাহ রাতাম উদ্দেশ্যে মান্য করার উদ্দেশ্য তুই খাওয়া উদ্দেশ্য না কি কথা ঠিক না ওখানেও হারামের দ্বারা তুলনা করছে এখানে হারামের দ্বারা তুলনা করছে এরপর আল্লাহ রাহিবালুয়ালাম বলছেন যে কোনো স্ত্রীকে যদি তার স্বামী হুকুম দেয় যে সাদা পাহাড় কালো পাহাড়ের কাছে আর কালো পাহাড়কে সাদা পাহাড়ের কাছে নিয়ে যাও যদি স্ত্রী এই কাজও করে এর পরেও স্বামীর হক আধা করা তার দ্বারা সম্ভব না আচ্ছা বলেন তো একটা মানুষের দ্বারা একটা পাহাড় কালো পাহাড়ের জায়গায় সাদা সাদার জায়গায় কালো এটি নেওয়া কিন্তু যদি সম্ভব এখানে কি পাহাড় সরানোর উদ্দেশ্য না এ করা উদ্দেশ্য অনুশানোর উদ্দেশ্য তাকে মানার উদ্দেশ্য ঠিক আমার ওরা বলে একশো ছাব্বিশ তারিখে কোথায় মধ্যে কোথায় বলতে পাইছি আল্লাহ কালামের পাকের মধ্যে আল্লা ফ্রব্বুল আলমিন অন্য আয়তের মধ্যে ফরমানি মাল্লাহ মাল্লা ইয়াস আলুকুম আজরাও যেই ব্যক্তি হেদায়তের পরিবর্তে কিছু চায় না তোমরা তার ইতেবা করো একজন ইলাইয়া মানের সাবিলা মান মান আনাবা ইলাইয়া মান আনাবা ইলাইয়া ভাবে যে আমার প্রতি ঝুঁকিয়া পড়ছে যে একজন হবে হাজার হাজার হইতে পারে সত্য না মিথ্যা হইতে পারে একশো ছাব্বিশ কম্বোস বলতে পারি ইসলাম এক কোরআন এক এত পাইলা কই হাদিস এক না ভিন্ন আমি হাদিস এক না সব রসুলের থেকে না এক না ভিন্ন হাদিসের কে পাইলা কই বোখারিম এত পাইলা ভিন্ন লালবাগ মাদ্রাসা মাদ্রাসা সরমোনাই মাদ্রাসা অমুক মাদ্রাসা তমুক মাদ্রাসা বোখারি একটা না দুইটা তাই এত পাইলা কই অমুক মহাদ্দেশ তমুক মহাদেশ অমুক মহাদ্দেশ অমুক মহাদ্রাসা তো পাইলা কই কি কথা ঠিক না একই হাদিস যদি এত গ্রন্থ হইতে পারে এত কোরআনের যদি এতসির হইতে পারে কি আল্লাহ হইতে পারে কি পারে না অবশ্যই পারে কি পারে কি পারে না তরিকা মানে কি রাস্তা তরিকে মানি পন্থা মাঝাব যাওয়ার স্থান মাঝাব যাওয়ার স্থান তরিকে রাস্তা কবে থেকে হয়েছে এই তরিকার আবিষ্কার হয়েছে জনাবে মোহাম্মদ রসুল আলাই থেকে এর অনুসরণ করার হোজাইফার বললেন হোজায় আমি তো আর বেশি না কিন্তু আমার পর ইঙ্গিত করছে ওই আবর এবং অনুসরণ করিও ইজালে কিতাবের মধ্যে শাহ ওলিবাকেও মানে আমরাও মানি যাকে লাম সমস্ত লামিরা শাহ ওলিউল্লাহকে মানে দেখেন ওই কিতাব উল্টাইয়া শাহ ওলিউল্লাহ মহাদুব রহমাতুল্লা আলাই তরিকার সিস্টেম নিয়ম পদ্ধতি আজকে থেকে বলেন নাই বরং জনাবি মোহাম্মদ রসুল শুরু করে সমস্ত যুগে যুগে এই ওলামায় অনুসরণ এই পুরা ছিল কি ছিল না অবশ্যই আজকে থেকে শুরু হয় নাই এখন বলতাম হুজুর বয়াত বয়াত পাইলেন কোথায় আল্লাহ ফ্রবাহ আলমিন কালামে পাকের মধ্যে ফরমান ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মু'মিনাতু ইয়ুবায়িনাকা আলা আন লা ইউশ্নাবা বিল্লাহ শাইয়ান ওয়ালা ইউসরিকনা ওয়ালা ইউসদীনা ওয়ালা ইয়াক্তুলনা আওলাদাহুমনা ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনহু বাইনা আঈদিহিন্না ওয়া রিজুলহিন্না ওয়ালা ইয়াসিনাকা বিমা'রুফাম ফাবায়াহুন্না ওয়াস্তাগফিরুল্লাহুন্না আল্লাহ ইন্নাল্লাহা গফুরুর اللہ فکر رب العرمی کلام پاک میں کی بول سن یا ایوہ النبی وجا جاک المؤمنات یبعینک على اللہ یشن باللہ شیع ولا يسرطنا ولا يزنینا ولا یکتلنا اولادہن ولا یعطین بگختان یفترینہ بین عیدہن وارجلہن ولا یعسینک فی معروفن فبعیہن استغفر لہن اللہ ان الله غفور وحیم جاکون اپنار کسے مہیر واشے সন্ধির পরে এই কথা আসছে তাহলে দেখালো তার সবাই মোমেন ইমানের বয়াত না আর বয়াতের মধ্যে কি বলছে যে আল্লা সাদে এবাদতের কথা বলছে আল্লাহ সাথে সেরে ইবাদত না সুরি করবানা এবং করবো আল্লাহ্রী বলছেন ওলা ইয়া তুই মারুসেন খবরদার নবির ভালো ভালো কথার অনুসরণ করিও অবৈধ হইও না কোন খারাপ কথা বলে বেসরা কোন কথা বলে তার কথা এখানে ভালো ভালো যে সাইড আছে নবীর ওই সাইড গুলিকে তাঁত অনুসরণ করার জন্য বলছে নবীর মধ্যে যদি দেখেন নবীদের থেকে কোন খারাপ কথা বা খারাপ কাজ যদি নবীও তোমাদেরকে কোন গুনার কাজের আদেশ করে তা নবীর কথাও মানা যাবে না আসলে কি উদ্দেশ্য নবীকে না ভবিষ্যতে নবীর ওয়ারিস তাদের আসবে আসবে ওলামাই যারা আসবেন এরপর অনেকে বলে হুজুর করবে এরপর আল্লাহুল্লাহ হুন্দি তাদের সাথে থাকো রহিম নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করে দিবেন তাহলে ওয়রাসাতুল আমবিয়াপন্ন উম্মতের জন্য কি করবে দোয়া করবে ইস্তিগফার করবে মাফীর জন্য দোয়া করবে আল্লাহর কাছে কি কথা ঠিক না فقال ইذهবি কত ফকত হাত কোনোদিন কোনো মহিলার হাতের সাথে স্পর্শ হয় নাই বর্তমানে দেখা যায় আমাদের গুমরা কিছু কিছু কিছু কিছু শায়তান আছে যারা মহিলাদের হাতে হাত ধরিয়ে বয়াত করে। আল্লাহ হাবি আল্লাহ সালাহিক বয়াত গ্রহণ করতেন কি বয়াত গ্রহণ করতেন যখন তাদের থেকে মৌখিক বয়াত হয়ে যাইত বলতো যা তোমরা فبسطنا عيدنا وقلنا قد بائنك يا رسول الله فعالما نبائك يا رسول الله قال ألا أن لا تشغل بالله شيء ألا أن لا تعبد الله ولا تشغل بشيء وتصل الصلاة الخمسة وتسمع وتطيع واسر قلمة خفية وقال ولا تسأل الناس شيء فلقد رأيت بعد أولئك النفر يسكد سوت أهد فما يسأله أهدا ينابل إياه আমরা নয় জন অথবা আট জন অথবা সাত জনের একটা জামাত আল্লাহ অবস্থান করতেছিলাম আল্লাহ কি তোমরা কি আল্লাহর রসুলের হাতে গ্রহণ করবো না আল্লাহ আমি আমাদেরকে জানাইয়া দেন আমরা কোন বিষয়ের উপরে বয়াত গ্রহণ করবো কালা আল্লাহ আমি বিষাইয়া তাহলে এর উপরে বয়াত করো যে তোমরা আল্লাহর হেবাদত করবা রাবি পোলাকা দাহাদিহীন রাবি বলতেছেন এই নসিহাত করার পরে যারা বয়াত গ্রহণ করছিল এদের মধ্য থেকে আমি অনেক লোককে দেখছি ঘোড়ার উপর থেকে তাদের চাবুকটা পড়িয়া গেছে যে কাউকে বলে নাই ভাই চাবুকটাও এই কথা এই কথা বলে নাই যে আমার চাবুকটা আমার হাতে উঠায়ে দাও আল্লাহ ন এমন ভাবি মাউসেন। কিরে বাবা এই বয়াতকে কি বয়াত ইমানের বয়াত না আমলের বয়াত জোরে বলেন জোরে বলেন একটা বড় হাদিস কিছু অংশে হুজুর এক সময় সাহাবিদের এক ভিড়ের মধ্যে বসা আছেন। তোমরা আমাদের বয়াত এইটা কি জেহাদের বয়ান না তরিকার বয়াত কিসের বয়াত এইটা তরিকার বয়াত কি বলারিক না শুধু বয়াতের এত বড় ছিল এত মারাত্মক রুশুন ছিল এমন কি ছোট ছোট বাচ্চাদেরকে তিনি আল্লাহ পাইছেন কিভাবে ছোট ছোট বাচ্চা রাহু এই যে আমরা মাথার মধ্যে হাত দিয়ে দোয়া করি না এরকম আল্লাহ হাবিবের কি কথা ঠিক না ফামাশা রু আল্লাহ রাহেব তার মাথায় স্পষ্ট করলেন এবং তার জন্য ঠিক না এখন বলতে পারেন হুজুর আমরা এখন বলতে পারি হুজুর আমরা কিসের উপরে আমরা এই রে বয়াত করতেছি কথা ঠিক না ভাইরা আমার খুব ভালো বুঝবেন আমরা যে বয়াত করতেছি এই খেয়াল করি না অমুক করবেন অমুক তমুক এরকমের ভাবে কেন বয়াত করাইতে আসেন শোনেন বয়াস শব্দের অর্থে অঙ্গীকার আমরা এক প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার এক অঙ্গীকার না। আমি এই প্রতিষ্ঠানে ভর্তি হইয়া আমি এই এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানের নাম করিলেন কেন করব না এই প্রতিষ্ঠানের কথা বললেন নকশাবন্দি একটা প্রতিষ্ঠান মোজার্দ প্রতিষ্ঠান কি কথা ঠিক না একটা প্রতিষ্ঠান অর্থাৎ এই প্রতিষ্ঠানে ভর্তি হইয়া এই প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আমি আমাদেরকে চালাবো খুব ভালো মতো বুঝেন বর্তমান জমানায় লামিরা আজকে তরিকার উপর এত আঘাত কেন করতেছে কারণটা কি এর মূল কারণটা কি এর মূল কারণ আছে এর কারণ জানেন নাকি আজকে সরমনাই ময়দানা দেখেন হাজারো মদ্যায়েজ নাই ওইটা জায়েজ নাই সেইটা জায়েজ নাই আসলে কারণটা কি ওরা হলো খ্রিস্টানদের শুধু উদ্বুদ্ধ ওদেরকে বানাই শুধু খ্রিস্টানরা আমি সংক্ষেপে বলবো এই লামি আহলে হাদিস হাদিস সংগ্রহ হয়তো না দেখুন কত ভালো একটা নাম কাদের সাথে লাগাই হাদিস এই আহলে হাদিস উদ্ভাবন হয়েছে বারোশো ছিচল্লিশ হিজড়িতে হক বেনারসি যে সৈয়দ আহমদ বেউলি রহমতুল্লাহ একজন সাগরে ছিল এই মুহূর্তে জেহাদ হারাম অরাম তোমার এইটা জায়েজ নাই সেইটা জায়েজ নাই এটা মূল বলার উদ্দেশ্য ছিল মুসলমানদের মধ্যে যতক্ষণ পর্যন্ত ডিভাইডেড পার্থক্য করতে না পারবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের ধ্বংস করা সম্ভব না এই ফেরকা আমাদের আহলে হক মুরুবি কেরাম আমাদের যাদের মাধ্যমে আমরা চক্ষু পেয়েছি দিন পেয়েছি হাদিস পেয়েছি তফসির পেয়েছি এদেরকে গায়হ ভাবে এমন ভাবে গালাগালি উদ্দেশ্য না আমাদের নাহ উদ্দেশ্য না আমাদের মিজান উদ্দেশ্য না আমাদের মূল উদ্দেশ্য হলো কোরআন হাদিসকে সহিবে পড়া ঠিক আমাদের তরিকা উদ্দেশ্য না আমাদের মূল উদ্দেশ্য আমাদের পাওয়া কি কথা ঠিক না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কোন গুঞার কাছে আদেশ না করবে ততক্ষণ পর্যন্ত পীরের কথা মানব যখন আমাদেরকে গুণার কাজের আদেশ করবে গুণা করতে বলবে তখন পীরের কথা আমরা মানি না বসে ফেলাম কিভাবে পীরকে আমরা তাহলে পীর বললেন কেন তারপরে নামাজ বললেন কেন রোজা বললেন কেন আপনি সলাদ বললেন না কেন আপনি সাম বললেন না কেন আপনি পীর বললেন কেন কোন জায়গায় আছে নামাজ পড়ো কোন জায়গায় আছে রোজা রাখো কোরআনের মধ্যে আসে কি সলা কোরানের মধ্যে কি আছে আমরা দেখলাম এই সাতশো বছর পর্যন্ত শাসকদের অধিকাংশ ছিল পারসর অধিবাসী শুধু তাই নয় বলতেছি ব্রিটিশ এদের শাসন করার পরেও একশো বছর পর্যন্ত এ দেশের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি কয়েকদিন পর্যন্ত একশো বছর পর্যন্ত রাষ্ট্রীয় ভাষা ছিল কি আর শাসক গোষ্ঠী যেই ভাষায় ভাষী হয় যেই ভাষা ভাষী হয় জনগণ সাধারণত সেই ভাষার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে যেমন আমি কিসের মধ্যে বসা আছি এইটা কি চলতে আছে এইটা কি ঘটতে আছে। এইটা কি জ্বলতে আছে তাহলে দেখা গেল এগুলি একটাও কি না বাংলা ভাষা না হয়তো ইংলিশ দুইশো বছর পর্যন্ত ব্রিটিশ এদের শাসন করার কারণে হাজারো ইংলিশ শব্দ আমরা বাংলায় ব্যবহার করা শুরু করিয়া দিছি ঠিক তদ্রুপ পারস্যের অধিবাসীরা আমাদের ইমাম হওয়ার কারণে ইভাবে আজম রহমতুল্লাহ ইউসুফ রহমাতি কেরাম অধিকাংশই ফার্সিতে অনুবাদ করতেন এমনকি রহমতুল আব্দুল রহমতুল্লাহ এই পাক প্রথম যে কিতাব লিখছেন সেই কিতাব লিখছেন ফার্সিতে এমনকি অধিকাংশ ক্রেতা বাদী ছিল কিবেন কোট কাসারি গিয়ে দেখবেন সেখানে হাকিম বলা হয় দেশ চলার পরেও দীর্ঘদিন পর্যন্ত যেহেতু ওখানে শাসক এবং বিচারক ছিল মুসলমান মোমেন আলেম এই কারণে আজ পর্যন্ত সেখান থেকে সেই আরবি শব্দগুলি পরিবর্তন করতে পারে না। এর জন্য পারস্যরা যেহেতু সলাদকে নামাজ বলে সামকে রোজা বলে এর জন্য আমরাও সলাদ এবং সমের পরিবর্তে নামাজ এবং রোজা বললে যেরকম ত্রুটি হয় না খারাপ হয় না ঠিক পারস্যরা শায়েক কে মুরুব্বী কে যেহেতু পীর বলে এর জন্য আমরাও মুরুব্বীদেরকে পীর বলি যদি নামাজ রোজা এই কথা বললে খারাপ না হয় শেরেক না হয় বেদাত না হয় তাহলে মুরব্বীদেরকে পীর বলে কেন বেদাত হবে হ্যাঁ তবে একটা কথা হলো এই যারা দেখতে না বরং আমার দেখেন কত মানুষের কত সাল গিয়ে গেছে কি কথা ঠিক না হইতেই পারে হওয়াটাই স্বাভাবিক যদি একই বাক্য একই ধ্যান ধারণ সবাই ছিলাম থাকতাম তাহলে আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকতো না বরং পার্থক্য তো আছে বিধাই আমাদের মধ্যে এত জ্ঞানজাম এত কিরকাল কি কথা ঠিক না কিন্তু আমি বলবো শুধু থিওরির দ্বারাই মানুষ বাস্তবে কিছুই পাওয়া যায় না দেখবেন থিওরিতে আছে এত হুট নিশে এইভাবে পাইলিং করলে এই এত ওয়েব গ্রহণ করতে পারবে এরপরে দেখবেন কোন এক জায়গায় খাম্বা করার পরে দেখছেন হাজার হাজার বস্তা দিয়ে রাখে কেন থিওরি অনুযায়ী সে বিশ্বাস করলো না কেন প্র্যাকটিক্যাল ছাড়া শুধু থিওরি অনুযায়ী কোন কাজ সম্পূর্ণ হয় না দেখব আমাদের পীর মুরগির মাধ্যমে মানুষ কি ভালোর দিকে যাইতেছে না খারাপের দিকে যাইতেছে কি কথা ঠিক না আমাদের যুক্তি এবং তর্ক উভয় পক্ষে যেহেতু আছে এখন আমরা বাস্তবে দেখবো হওয়ার পরে এই নেতৃ গুনার কাজ সারতেছে না গুনার কাজ ধরতে আসে এই নেতৃ এক কাজ করতেছে না এক কাজ ছাড়তে আছে। যদি দেখি এই ব্যক্তি পীর মুরুদি করার পরে আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়ে আগে রোজা রাখত না এখন রোজা রাখে আগে পর্দা করতো না এখন পর্দা করে আগে হারাম চোখের মধ্যে পানি আসছে এখন মাওলার পাগল হয়ে গেছে মনে করতে হবে এই তিল মুড়িটি হক না এটা বাতেল না সেরেট না বেদাত না বরং এইটি মামলাকে পাওয়া সবচেয়ে বড় রাস্তা তার পাড়াল যুক্তি নেই ব্যাপার এরকম না আমি যে দলিল দেবো কিছু দলিল তাদের নাই ব্যাপারটা এরকম না যদি নাই থাকতো তাহলে সে গোমরাই কিভাবে এখন একটা দলিল তো গোমরা হয়েছে কি কথা ঠিক না গোমরা হওয়ার জন্য কি লাগবে একটা দলই তো লাগবে সেই গুমরা সেই গরম সেই মারফাট সেই আল্লাহের আল্লাহ ফকর বুলের মহাব্বাত ঢুকছিকে ঢুকে দেয় যদি দেখে ঢুকিয়া গেছে আমরা তাহলে মানবো আর যদি ঢুকে দেয় তা মানবো না আমি আগেই বলছি যারা পীর মৃদি মানে না তারা কি কোরআনের বাসায় মুর্শিদকে কি বলা হয় আরবি কি বলা হয় আমাদের দেশে কি বলা হয় আল্লাহ ফাগুর রব্বুলি যাকে হেদায়ত দিবেন সে প্রাপ্ত যাকে দিবেন আর করবেন কি করবেন আমি আগেই বলছি পীর মানে আমার বাসায় বলিনি আল্লাহ নিজের বাসায় বলতে আর আল্লাহাক নী পাবেন না আপনি তার জন্য কোন দর্শন করে অভিভাবক আপনি তার জন্য পাবেন না এর জন্য যারা পীর মুরগিকে অস্বীকার করে সব কুমড়ার গোষ্ঠী কার ভাষায় কার এই জন্য যারা পীর মুরগি মানে যারা হক কারি পীর দেখে মানে দেখবেন তাদের অবস্থা তাদের পরিবর্তন আসে কি আসে না রে বাবা তুমি গরম পাইতে চাও তুমি আগুনের দিকে চলিয়া যাও তোমার ইচ্ছা না থাকলে তোমার গায়ে গরম লাগতেই থাকবে তুমি ঠান্ডা চাও বড় ব্যাগে চলিয়া যাও তোমার ইচ্ছা না থাকলে তোমার গায়ে ঠান্ডা লাগবেই লাগবে তুমি যাও। যার তার কাছে চলিয়া যাও তোমার মধ্যে কিছু না কিছু মাওলার প্রেম ঢুকবেই ঢুকবে সুবাহ আল্লাহ বাবার অনেক জিনিস বুঝার আছে বুঝাবার অনেক জিনিসই নাই আমি বলবো যারা স্বীকার করো মানতেই পারো না আমি তোমাদেরকে অনুরোধ করবো একজন যার মধ্যে মাওলার প্রেম আছে এরম মধ্যে প্রিয় মেয়েকে সাথে সংবাদ রাখো তার সাথে সম্পর্ক রাখো দেখবো তোমার মধ্যে মাওলার প্রেম ঢুকিয়া যাবে কথা মানবা যতক্ষণ পর্যন্ত গুণার থেকে বাঁচার জন্য বলবে কিন্তু যতক্ষণ পর্যন্ত যখন তোমাকে গুনার দিয়ে আদেশ করবে তোমাকে বলবে যে এইটা লাগবে না সেইটা লাগবে না পর্দা লাগবে না নামাজ না রোজা লাগবে না আমি কি কর বলেন না কি শয়তান কি শয়তান না হুজবা আল্লাহ ফরমান আমরা কেন হতো মহাবসব হুম যা সাদে যার মোহাব তার সাথে তার কে আহমদ যদি তুমি আল্লাহ সাথে মোহাম্বাত রাখতে পারো একবার আমরা হুজুর আলহিসের সাথে মসজিদ নবীর থেকে বের হইতেছিলাম এক ব্যক্তি প্রশ্ন করছে ইয়া রসুল্লাহ কিয়ামত কবে হবে ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামত কবে হবে আল্লাহর হাবিব বলেন তুমি নাই হ্যাঁ তবে আমি আল্লাহ এবং আল্লাহর রসুল করি। মহাব্ব করি আল্লাহ আমি আল্লাহ এবং আল্লাহর রসুল কে মহাব্বাত আল্লাহর হাবিবেন আল্লা মা মান হাবা যে যাকে মহাব্বাত আমরা দেখছি যারা আল্লাহ সম্পর্ক রাখে চরমের হাজারো মুখি তিন দিন পর্যন্ত হুশ নাই খবর নাই কিন্তু ইন্থেকালের পূর্ব মুহূর্তে মাওলার জিকির জবানের জারি হইয়া গেছে হাজারো মুজাহিদ আমরা দেখছি শেষ দানের তিনবারের মতো লাশ তাজা পাওয়া গেছে বাবার আজকে আমাদের মুক্তি বিদায় সব বললেন হুজুর এখানে আসার পর একটা জিনিস দেখলাম সমস্ত মানুষকে আনন্দ বানানো হইয়া গেছে একটা মহাদিস অনেক মুজাহিদরা বলে হুজুর অনেক জায়গায় চলতে পারি না আমি তো মুরুক্ষ মানুষ আমাদের সুরা তোমার একটা নিকৃষ্ট লোক ছিল নিজের হাতে সত্তর জন জ্যা মেয়েকে কবর দিছে কিন্তু ও মানুষটা আল্লাহ যাওয়ার পরে এমন মানুষ হয়ে গেছে অধিকাংশ কি আমার মাওলাকে ধরো মাওলা কিনিয়া মাওলার কবরে যাই নয়তো পায় হবে নয় বাবা রে তুমি তোমার কি নামাজ পড়ো কি হয় না বাবা তুমি কি জামাতের সাথে নামাজ পড়ো কি পড়ো না তোমার নামাজের মধ্যে খুশু খুশি হয় কি হয় না রে বাবা তুমি কি চলো কি চলো না তুমি কি আর মাওলার কাছে বলো মাওলারে অন্যের প্রশ্ন আমার কাছে হবে না আমার প্রশ্ন আমার কাছে হবে অন্য নামাজ পড়লো কি পড়লো না রোজা কি না অন্যের সেরে করলো কি করলো না এই প্রশ্ন তোমার কাছে হবে না কিন্তু না এই প্রশ্ন আমার কাছে জিজ্ঞাসা খবর দাও মাওলা কে নাওলার খবরে যাই না আমার মাওলা কেন আমার মালার কবরই যাও কোন সহ্য করবে ও বেড়া ও দাঁড়ি কবর না বাবার কর ঘুষ করে গ উপায় না উপায় কি আমাদের ময়দান খুব মারাত্মক জায়গা বাবার আজকের দুনিয়া থেকে সূর্য কত দূরে আল্লাপকাল আল্লাপক রব্বুল আলমিন তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন না বুঝুক আমি মাউলা কেমন شرزا مالا رو کم بایی همان با با گرام دیا شروع کار با شرزا گراما مطا تا مطا تا شده اشت رفا دیالای با اللہ توی مهد کنید ای بیر وزید دولارا ای حرام کنید دولارا ای داری کمانیا بابا را ازید کنید دولارا بپردار دولارا بابا رو এর জন্য বরফে আব্দুল কাদের জেলার রহমাতুল্লা রায় বলেন কাবা বাবা শরে বেশের মাথাটা পিঠা ঠোকরা বলে মাওলার কি আমাদের ময়দা তুমি আব্দুল কাদের যদি মাফ নাই করো তা তুমি আব্দুল কাদেরকে অন্ত করে উঠাই আজকে দুনিয়ার মানুষ আমাকে কত শ্রদ্ধা করে কত সম্মান করে আর কি আমাদের ময়দার হাতের মধ্যে জাহান নেবার শিকার লাগিয়া বাবার। আল্লাদের মধ্যে কি মাওলার ভাই আব্বাজান রহমাতুল্লাহ হসপিটালের মধ্যে আমি আব্বাজানকে যখন দেখার জন্য গেলাম আব্বাজান আমার হাত ধরিয়ে বলে প্রয়াস মাওলা কি আমাকে মাফ করবে নাকি আব্বাজান রহমতুল্লাহ আলাইকে ظاکرای زمین رو پیش رو دیر اکلا هم بزر کھادم باعت از حضور زال دیم حضور که یکنه دیگه چرا یا نیازه؟ یکنه حضور تکلیشه هر آشست دو یازه ایوه کلی کی ہوئیسه؟ تاکر شما دیگه حضور او قایب کامونه دیگه صحیح حضور یا مونه تنیش چشمه ও সাধারণ বাবুর সবাই পায় হাতে রাগিয়া ধরে বাবা মাওলা খিনিয়া মাওলার খবরে যাই খবরদার মাওলাকে দানিয়া মালার কবর যায় লাইলা ইরা